বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহামিলি ও আসহাবিহি আজমাইন বাদ সময়ত দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই বিচ টিভি বাংলার দর্শসন্না অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে আন্তরিক দোয়া জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সোনাতের আলোকে ভ্রাতৃত্ব ও ভালোবাসা এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ভ্রাতৃত্ব নষ্ট হলে যে বিভক্তি দলাদলি উন্মতের ভিতরে আসে তার ব্যক্তিগত সামাজিক এবং সামগ্রিক উন্মাতের জন্য কী কী ক্ষতি এ সকল কারণের ভিতরে এরূপ বিভক্তির ভিতরে রয়েছে আমরা সেগুলো আলোচনা করছিলাম সময় দর্শক বিভক্তির চূড়ান্ত এবং ইসলামী ভ্রাতৃত্বের চূড়ান্ত ক্ষতি করে তকফির বা ইসলামের দাবিদারকে ইমানের দাবিদারকে কাফের বলা আমরা এ প্রসঙ্গটা আলোচনা করছিলাম গত পর্বে আমরা দেখেছি যে আল্লাহ তালা কোরআন করিমে এবং রসল্লাহ সলাল আলিয়াল্লাম হাদির শরীফে বারবার ইমানের দাবিদারকে কোন অজুহাতে কাফের বলতে নিষেধ করেছেন কি ভয়ঙ্কর পাপ কেউ যদি কাউকে কাফের বলে আর সে যদি প্রকৃতই আল্লাহর কাছে কাফেরে না হয় তাহলে যে ব্যক্তি তাকে কাফের বলবে ওই ব্যক্তি কাফেরে পরিণত হবে কারণ সে ইমানের অবমূল্যায়ন করেছে ইমানের এবং কুফুরির মাঝে যে পার্থক্য সে লক্ষ্য রাখিনি যে ইমানের অবমূল্যায়নের কারণে ওই ব্যক্তি নিজেই কাফের হয়ে যাবে আমরা আরও দেখেছি রসল আল্লাহ সাল্লা সাল্লাম কোনো ইমানের দাবিদারকে কাফের বলে আখ্যায়িত করা তাকে আল্লাহর দুশ্মন বলে আখ্যায়িত করা এগুলোকে তাকে হত্যা করার সমান বলে উল্লেখ করেছে সমাজ দর্শক এগুলো থেকে আমাদের কি বুঝতে হবে প্রথম যে বিষয়টা আমাদের বুঝতে হবে যে ইমানের দাবিদারের ইমানের দাবিটাকে যদি আমরা স্বীকার করে নিই আমাদের কোনো ক্ষতি নেই একজন বলছে আমি মুসলমান আমি ওমেন আমি বিশ্বাস করি তার কর্মের ভিতরে বোঝা যাচ্ছে হয়তো সে বিশ্বাস করে না এটা নিয়ে খোঁজ করার দায়িত্ব তো আল্লাহতালা আমাদের দেননি আমি যদি তার ইমানের দাবি মেনে নি মুখের কথায় কিছুই গোনা হবে না বরং ইমানের মূল্যায়ন করার কারণে সব হবো আমি ব্যজ্যদ তাকে মোমেন দেখেছি ইমানদার বলে গ্রহণ করেছি তার ভিতরে যতটুকু ইমান দেখেছি ততটুকু তাকে ইসলামী ভ্রাতৃত্ব এবং আল্লাহর জন্য ভালোবাসাই তাকে ভালোবেসেছে কিন্তু আমি যদি তার এই ইমানের দাবিকে অস্বীকার করি তার কোনো কর্মের কারণে তার কোন কথার কারণে যে কথা সুস্পষ্ট কুফুরি নয় কথার ব্যাখ্যার কারণে সে হয়তো বলেছে একজন বুলাই নামাজ পড়তে যাবি না চল সালাতে যায় মসজিদে আমি পড়বো না যাবো না সালাদ খেকার করা কুফুরি কাজে আমি যদি তার কথা থেকে ব্যাখ্যা করি তুমি সালাদকে অস্বীকার করলে তুমি কাফের হয়ে গেলে এটা একটা দিক কিন্তু সে ইমানের দাবিদার আমি ধরে নেব সে সালাদকে অস্বীকার করেনি আমার সাথে যেতে অস্বীকার করেছে অথবা আমার কথাই সে আহত হয়েছে আমি তার কথাটার একটা সুন্দর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং তার ইমানের দাবিকে অস্বীকার করব না আমি তার ইমানের দাবিকে মেনে নিলে আমার কোনো ক্ষতি নেই বরং ইমানের মূল্যায়নের সব পাবো আর ইমানের দেব অস্বীকার করলে সত্যিই যদি সে আল্লাহ তালার কাছে কাফের না হয় তাহলে এই কুফরি আমার উপরে এসে যেতে পারে আমি তাকে হত্যা করার মতো মহাপে পাপি হতে পারি আর এ বিষয়গুলো আরও সুস্পষ্ট পরিষ্কার হয় রসল্লাহ সাল্লাহ আসাল্লামের বাস্তব কর্মের ভিতর দিয়ে আমরা কয়েকটা হাদিস এখানে আলোচনা করবো ইনশা আল্লাহ আলীর আনহু বলছেন মক্কা বিজয়ের আগে রসল সাল সাল্লাম বেশ কিছুদিন ধরে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু কোথায় যাবেন বলছেন না কারণ যদি মক্কাবাসীরা জানে রক্তাক্ত যুদ্ধ হবে তিনি বলেছেন তোমরা প্রস্তুতি নাও আমি কোথাও বেরোবো যুদ্ধে হয়তো যাবো কোন দিকে জানাচ্ছেন না এটা ইসলামের রাষ্ট্রীয় নবুবতের একটা গোপন তথ্য যেটা রসলাম জানাচ্ছেন না যারা বুঝেছেন তাদেরও জানানোর অধিকার নেই হঠাৎ একদিন রসোল্লা আলী আলহি রাহ আল আনহুকে বললেন তোমরা দ্রুত চলে যাও অমুক জায়গায় যেয়ে দেখবে একটা মেয়ে তার কাছে একটা চিঠি আছে চিঠিটা নিয়ে দ্রুত চলে এসো তারা গেলেন মেয়েটাকে দেখলেন মেয়েটা বললো আমার কাছে কোনো চিঠি নেই তারা বলল না রসলাল্লাহ সাল্লাম বলেছেন কাজেই তোমার কাছে আছে না হলে আমরা কিন্তু তোমার দেহতল্লাশি করি তখন মেয়েটা তার চুলের কোফার ভিতর থেকে একটা চিঠি বের করে দিন চিঠিটা কি রসল্লা সাল্লাম একজন প্রসিদ্ধ সাহাবি হাত বেবনে আবেলতা তিনি চিঠিটা লিখেছেন মক্কার কিছু কোরাইশ কাফের কাছে যেটা সাল্লাহ সাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন মনে হচ্ছে মক্কাই যুদ্ধ যাবেন এটা চরম খেয়ান ব্যাযত কুফুরি ব্যজ্যত রসল্লা ডেকেছেন হাতেবকে সাহাবাহিক সবাই উপস্থিত এত বড় ভয়ঙ্কর কথা রসলা জিজ্ঞেস করলেন ইয়া হাতেপ তুমি যে এই কাষ্টটা করলে কেন লা আজাল ব্যস্ত হবেন না ফালতু কুফরান ওলা ওলা রেদমবেল কুফরে বাহাদ ইসলাম ইয়া রসল আমি কুফরির কারণ এটা করিনি আমি ইসলাম গ্রহণের পরে ইসলাম ত্যাগ করার জন্য এটা করিনি আমি কাফেরদের উপরে খুশি হয়েও এটা করিনি মক্কায় আমার পরিবার রয়েছে কিন্তু আমি কুরাইশদের কেউ নই আমার কোনো আপন জন মক্কায় নেই আপনার অন্যান্য সাহাবীর আপনজনেরা আছে তাদের সম্পদ সন্তান তাদের পক্ষে অন্তত তারা কিছুটা কথা বলে সংরক্ষণের চেষ্টা করে কিন্তু আমার কেউ নেই তা আমি তো জানি আল্লাহ আপনাকে বিজয় দিবেন তা আমি চাচ্ছিলাম মক্কার কিছু মানুষ অন্তত আমার প্রতি মমতাশীল হোক আমার সন্তান সম্পদ রক্ষা করুক এটুকির জন্য শুধু করছিলাম আমি আর রসল আল্লাহাম বলেন সদাকা ঠিক আছে তুমি ঠিক বলছো তোমার কথা মেনে নিলাম ইহা রসল কাহাদ এ তো ইসলামের সাথে গোপন তথ্য লঙ্ঘন করে রাষ্ট্রদ্বাহিত করেছে মোরতাদ হয়ে গেছে এর সাথিত মৃত্যুদণ্ড আমাকে অনুমতি দেন তার মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করে দিন রসল আসসালাম বলেন না ইন্ন হক শাহেদে আদরান সে তো বদরের যুদ্ধেও গিয়েছে আর আল্লাহতালা বদরের যুদ্ধের অংশগ্রহণকারীদের উপরে এত খুশি হয়েছে তাদের গোনাগুলো মাফ করে দিয়েছে। সময় তো দর্শক এখান থেকে ভালো করে আমরা চিন্তা করি হাত এদের আল্লাহ তালা আনু যে কর্মটা করেছেন সেটা ব্যজ্যত কুফুরি যে কোনো বেচারে আমরা বলবো এটা কুফুরি এখন একজন মোমেন যখন কোন কাজ করে ব্যজ্যত কাজটা কুফুরি আমাদের বিষয়টা কি হবে আমরা কি তার কাজের উপরেই ফয়সলা দেবো না তার কথা শুনবো আমি তার কাছে কথা শুনবো এবং তিনি যে ব্যাখ্যা দেবেন ওটাকে চূড়ান্ত বলে মেনে নেব দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম একজন মানুষের একটা কর্ম দিয়ে বিচার হয় না যে মানুষের একাধিক নেক কর্ম রয়েছে ইমানের প্রকাশ কিছু ঘটে কিছু নেক আমল করেন তার ভুল আর যার মোটে নেক আমল নেই তার কুফুরি এক নয় কাজেই এটা ইসলামের একটা মূল নীতি বদরের যুদ্ধের মতো একটা বড় নেক আমলে যারা শরিক হয়েছেন তাদের ইমানের যে গভীরতা আমলের যে গভীরতা তাতে এই ছোটোখাটো ভুলগুলো আল্লাহ তাদের সবচেয়ে বড় যে একজন দাবিদার তিনি যখন একটা কাজ কর্মের কাজটা ব্যর্জুর হল এ ব্যাপারে তার ব্যাখ্যাটাই চূড়ান্ত একজন মানুষ এমন একটা কাজ করছে কাজটা কুফুরি বা শির্ক বলে আমরা নিশ্চিত জানি আমরা ওই কাজটাকে কুফুরি বলতে পারি কিন্তু ওই ব্যক্তিকে কাফের বলা এটা পুরোটাই অবৈধ তার অজর থাকতে পারে সে না জানতে পারে তার ইশতেহার থাকতে পারে যে কোন অবস্থায় তার ভুল তার কাছে প্রকাশ করা যেতে পারে না হলে দোয়া করা যেতে পারে তার বিষয়টা তার কাছে শোনা যেতে পারে তিনি যে ব্যাখ্যা করবেন সেই ব্যাখ্যাটাই চূড়ান্ত বলে গ্রহণ করতে হবে আমরা তার ব্যাখ্যা গ্রহণ করলে কোনো পাপ হবে না বরং রসল সাল্লাম সন্ন্যামতো ইমানের মর্যাদা মূল্যায়ন করা হবে আর যদি আমরা তার ব্যাখ্যা অস্বীকার করে তাকে কাফের বলার চেষ্টা করি তাহলে হয়তোবা ওই মুমেন্টকে কাফের বলার মহা মহা আমাদের করে মহাপ অন্য হাদিসে আবুদ খুদরি রাদি আল্লাহন বলছেন হাদিসগুলো সবই বোখারিবসলামে সংকলিত এটাও বোখারিবসিমে সংকলিত রসুল্লাহ সালাম হুনায়নের যুদ্ধের সময় মক্কা বিজয়ের পরে আলী রদি আল্লাহ তাল আনহু ইয়ামান থেকে কিছু গনিমতের সম্পদ যুদ্ধল্ধ সম্পদ সোনা পাঠিয়েছেন রসুল্লাহ আসলামের কাছে তিনি আরবের কিছু ন মুসলিমকে গানিমতের সম্পদের বড় অংশ তাদের ভিতরে বন্টন করে দিলেন তারা আরবের খুব প্রসিদ্ধ গোত্রপতি সমাজপতি হয়েছে কাজেই তাদের একটু একরাম সম্মান করতে তিনি সেটা করেছেন এতে কোন কোনো উপস্থিত মুসলমানের ভিতরে কিছুটা মনে প্রশ্ন জাগলেও তারা কোনো আপত্তি করেননি একটু যৌবনের মাঝামাঝি একটা মানুষ রসল্লা সাল্লাহামের কাছে আসছে আল্লাহকে ভয় করুন মা আদালতা আপনি কত ভয়ঙ্কর আপনি পাপ করেছেন জুলুম করেছেন আল্লাহকে ভয় করেনি গোনা করছেন রাসলাহাম পাপে লিপ্ত এই ধারণা মনে আসলে তোমার চলে যায় রসোল্লাহ কষ্ট পেলেন তিনি বললেন যে আমি যদি আল্লাহকে ভয় করতে না পারি কে করবে তোমাদেরকে এই বিশ্বাসটা নেই যে এই জমিনের বুকে আল্লাহকে সবচেয়ে ভয় করে আমি আল্লাহর ব্যাপারে সবচেয়ে আল্লাহ আমাকে তার দিনের বিশ্বাস করলেন আর তোমাদের এই সামান্যের কথা শুনে লোকটা ফিরে যেতে লাগলো খালেদ আবনাল আনহু তিনি বললেন ইয়া রাসুল্লাহ এটা তো মুরতাদ এটা তো ইসলামের দুশ্মন এর শাস্তি তো মৃত্যুদণ্ড আমাকে অনুমতি দেন আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করে দিন রাসুল্লাহাম বললেন না সে হয়তো সালাত আদাই করে খালেদিন বললেন্লাহিফিহি কত মুসল্লি আছে সালাই করে কিন্তু মুখে যা বলে মনে তা নেই ওর মনের ভিতরে নেফাক কুফুরি আছে নইলে আপনাকে এভাবে বলতে পারে ও মুরতাদ হয়ে গেছে ওর মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি আপনি প্রদান করেন রসোল্লা কি বললেন ও ভালো করে বুঝুন মুখে যেটা বলছে এটা আমার জন্য যথেষ্ট কি আছে সেটা দেখার দায়িত্ব আল্লাহ আমাকে দেননি আল্লাহ আমাকে হুকুম করেননি যে আমি মানুষের অন্তরের ভিতরে কি আছে পরীক্ষা করবো পেট ফেরে তাদের গোপন বিষয় দেখব এই নির্দেশ আল্লাহ আমাকে দেননি সমাধক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে এসে আমরা আবারও বিষয়টা আলোচনা শুরু করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি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 शांति इवदान समाजी सकाल मानव কি করেছে মানব জাতির জন্য ইসলামের মূল নির্দেশন গুলো কি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 पवित्र विशुद्ध जीवन जापन करना देखियत बृहस्पतिवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे पीट टींद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन धर्म केतश करते कारण इटा अधिकार और दायित्व सत्यता बोला देख सत्यमोचन परवर्ती अनुष्ठान पीछे আসলামুকুম ওয়ারহমাতুল্লা ওবরাকাত সময় তো দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা রসোল্লা সাল্লা সাল্লামের এই বক্তব্যটা অনুধাবন করি ইসলামের উদারতা মহত্ব সহনশীলতা এবং জাগতিক শান্তির মূল নীতি এটা যে একজন মানুষকে তার অন্তর খুলে দেখার দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে দেননি তার স্বাভাবিক ব্যাধিক যে কথা এটার উপরে আমরা থেকে গ্রহণ করব ভিতরে দেখার দায়িত্ব যার তিনিই দেখবেন তসল্লা সাল্লাম সাহবাগন এর উপরেই থেকেছেন আপনারা যদি খ্রিস্ট জগতের ইনকুইজিশন এবং মুসলিম জগতের অবস্থা চিন্তা করেন তাহলেই দেখতে পাবেন যখন পোপ পাদ্রিগণ ভ্যাটিকান খ্রিস্ট ধর্মকে বিকৃত করে ফেলল ধর্মের নামে মানুষের উপরে বিভিন্ন বিশ্বাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো ধর্মের নামে মানুষের পেট ফেড়ে দেখার ব্যবস্থা করা হলো তুমি ধর্ম মানো মানি না তাহলে তো জীবন্ত আগুনে পোড়ানো হবে ইনকুইজিশন মানি বলার পরও নানান প্রশ্ন করা হবে প্রশ্নের মাধ্যমে যদি কোনো রকমে পাদ্রি ম্যাজিস্ট্রেট বুঝতে পারেন যে না তার বিশ্বাসের কোনো ঘাটতি আছে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারতে হবে সময় দর্শক শুধু অখ্রিস্টানই নয় ইহুদি অথবা মুসলমান ইহুদি মুসলমান এবং ইউরোপিয়ান গ্রিক পত্তলিক যারা ছিলেন তারাই শুধু নন লক্ষ লক্ষ খ্রিস্টান কেউ শুধু প্রশ্নের ভিতরে কোনো সন্দেহ হলে আগুনে পুড়িয়ে মারা হয়েছে ইনকুইজিশন নামে আপনারা যে কোনো এনসাইক্লোপিডিয়াতে দেখতে পারেন বর্তমান যুগে কিছুটা হালকা করা হয় একটু প্রাচীন যুগের এনসাইক্লোপিডিয়াতে ইনকুইজিশনের শব্দটা একটু অধ্যয়ন করলে আপনারা দেখতে পাবেন মুসলমানদের সমাজে কখনোই এটা হয়নি অন্য ধর্মের অনুসারীদেরকে তাদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে বসবাস করতে দেওয়া হয়েছে ইসলামের অনুসারীরা যদি কখনো ভুল করেছে অন্যায় করেছে মুখে তারা যেটা বলেছে সেটাকেই মেনে নেওয়া হয়েছে সমাধি দর্শক আমাদেরও এ দায়িত্ব এটাই সমাজে তো কোনো ইমানের দাবিদার যদি এমন কথা বলেন যে যার কথা মনে হচ্ছে পারিপার্শ্বিকতায় বোঝা যায় যে না সে মুনাফি করে বলছে হতে পারে কিন্তু আমি তার কথাকে সহজভাবে গ্রহণ করব। সম্বন্ধি দর্শক এরপর রসল্লাহ আসালাম কী বললেন আরও লক্ষ্য করুন এই হাদিসেই বোখারি মুসলিম সংকলিত এ হাদিসেই রসল্লাহ সাল্লাহ আসালাম এরপরে বলছেন লোকটা চলে যাচ্ছে রসোল্লাহ আসলাম বলছেন সায়াক রুজুমিন هذا رجل قوم يقرؤون القرآن طريا لا يجاوز حناجرهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية يقتلون أهل الإسلام ويدعون أهل الأوثان لئن أدركتهم, أدركتهم لأقتلنهم قتل الثمود أو قتل عاد شمعت درشك رسول الله صلى الله عليه وسلم ওই লোকটা যখন চলে যাচ্ছিল তিনি বললেন এই লোকের মানসিকতা নিয়ে এই মানুষটার অনুসারীদের ভিতরে একদল মানুষ আসবে এই মানসিকতা সম্পন্ন একদল মানুষ আসবে যারা কোরআন তেলাওয়াত করবে অত্যন্ত সুন্দর মনে হচ্ছে নাজিল হচ্ছে একেবারে তাজা তেলাওয়াত করবে তারা কিন্তু তাদের তেলাওয়াত তাদের কণ্ঠ দেশের নিচেই নামবে না কোরআনের তেলাওয়াত তাদের অন্তরকে সত্যিকারের ইমানে মহাব্বত ইসলামী ভ্রাতৃত্ব বুঝতে দেবে না তারা অনেক এবাদত করবে অন্য হাদেশে যেমন দেখেছে আমরা রসল আসাল্লাম বলেছেন তাহর ইলা সলামাম তাদের সলাদ দেখে তোমাদের মনে হবে তোমাদের সলাদ কিছুই না সিয়াম দেখে মনে হবে তোমাদের সিয়ামগুলো কিছুই না তাদের এবাদত হবে অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো কিন্তু কোন এ বাদতি তাদের হৃদয়কে সত্যিকারের ইমানই চেতনা উজ্জীবিত করতে পারবে না তারা মুসলমানদেরকে কাফের বানিয়ে হত্যা করবে আর যারা সত্যিকারের কাফের তাদেরকে তারা ছেড়ে দেবে সময় তো দর্শক রাসুল ইসলাম আরও বললেন আমি যদি তাদেরকে পাই এই কর্মে তাদের পাই আমি তাদের হত্যা করব তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেব তারপর ওই ব্যক্তিকে হত্যার অনুমতি দেননি কারণ তার মানসিকতা খারাপ তার চেতনা ভুল তার ভিতরে কুফুরি বিদ্যমান কিন্তু সে বাই ইসলামের কাজ করে আমি তো মেনে নিয়েছি তার অনুসরণে তার এই মানসিকতা নিয়ে কিছু মানুষ বেরোবে যারা মূলত যুবক হবে যৌবনে এই উন্মাদনা উত্তেজনা সমাজকে সব ভালো করে ফেলব কারোর কথা মানবো না নিজে যেটা বুঝেছি এটা দিয়েই সমাজকে ঠিক করে ফেলব। এই চেতনায় সুফাহাউল আহলাম হদাসা উল আসন ধৈর্য শক্তি থাকবে না ধৈর্য স্থিরতা মোটেও থাকবে না অস্থির চিত্ত কিন্তু বয়স কম কথা বলবে খুব সুন্দর সুন্দর এই রকমের মানুষেরা এই ব্যক্তির চেতনায় আসবে তারা মুসলমানদের কাফের বানি হত্যা করবে আবার যারা সত্যকর কাফের তাদের ছেড়ে দেবে তারপর সাল্লাম ওই ব্যক্তি হত্যা করার অনুমতি দেননি সমন্ধর্শক কাজেই মানুষের কর্ম যখন তারা মুসলমানদের হত্যা করবে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্রধারণ করবে তাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করা হবে কিন্তু তার আগেই তাকে তার চেতনা তার বিশ্বাস তার কথার কারণে কাফের বলতে হবে এই অনুমতি রসুল্লাহসাল্লাম দিলেন না সমত দর্শক আরও একটা হাদিস বোখারি এবং মুসলিম সংকলন করেছেন আবু হুরাই বর্ণনা করেছেন রসুল্লাহ আসলাম বলছেন আশ্রাফা আশরাফা রাজুলুন মিমান কানা কাবলাকুম আলান আগের জামানার একজন মানুষ অনেক অন্যায় করেছে অন্য হাদিসে পাপ করতুন কামল কিছুই করিনি সালাম্মা সাদা রাহুল মৌত আউসা বা নি যখন তার মৃত্যু এসে গেল সে তার সন্তানদেরকে পুত্রদের বলল শোনো ইদা আনা মৃত্যু হে কৌনি ধুম্মা ছা কুনি আমি মারা গেলে আমাকে আগুনে পোড়াবে সেই ছাইগুলোকে পিষিয়ে একদম তুষ করে ফেলবে এরপরে যেদিন খুব প্রচণ্ড ঝড় হবে সমুদ্রের পানির ভিতরে তোমরা আমার দেহের ছাইগুলোকে ছড়িয়ে দেবে যেন আল্লাহ তালা আমাকে পুনরায় জীবিত করতে না পারে কারণ ইন আদরেখানি রব্বি লাইবেনি আদাবান যদি আমার রব আমাকে ধরতে পারে তাহলে আমি দুনিয়াতে যত অন্যায় করেছি আমাকে এমন আজাব দেবেন যে আজাব আর কাউকে দেবেন না সন্তানেরা তাই করল মৃত্যু হয়ে গেল। লাশটাকে পোড়ালো পোড়ানো ছাইটাকে তারা একেবারে পিসে গুঁড়ো করে ফেললো এরপরে একটা ঝড়ের দিনে সমুদ্রের পানিতে ছিটিয়ে দিল আল্লাহ আল্লাহতালা বান্দাকে জীবিত করলেন বান্দা লেভা ফা তুমি কেন এই কাজগুলো করেছিলেশিয়া তাকা মাখা আফাতে আপনার ভয়ে আপনার ভয়ে আপনি আমাকে ধরলে শাস্তি হবে অনেক গুণা করেছিলাম এই ভয়ে আমি এই কাজটা করেছিলাম ফকাফর আল্লাহ এই যে আল্লাহর ভয় আল্লাহ আছেন তিনি একমাত্র রব মৃত্যুর আমাকে তার সামনে যেতে হবে তিনি আমাকে শাস্তি দিতে পারবেন এই দিকগুলো পজিটিভ ছিল আর তার স্পষ্ট কুফুরী ছিল কি আমি যদি লাস্টটাকে পুড়িয়ে ফেলি তাহলে আল্লাহ আমাকে পুনর্জীবিত করতে পারবেন না এটা একেবারে নিশ্চিত কুফুরি কথা আল্লাহর সর্বশক্তিমান হওয়ার বিষয়ে অবিশ্বাস তারপরও তার এই ইমানি চেতনার দিকটাকে আল্লাহ তা আল্লাহ প্রাধান্য দিয়ে তার কুফুরির এই কর্মটা কুফুরীর এই বিশ্বাসটাকে মাফ করে দিল্লাহ সময় তো দর্শক তাহলে ওই ব্যক্তি যা বিশ্বাস করেছে যে কর্ম করেছে পুরোটাই কুফুরি তারপরও আল্লাহ তালা তার ভিতরের ইমানের দিকটাকে প্রাধান্য দিয়ে কুফুরিটাকেও মাফ করে দিয়েছে কাজেই যে ব্যক্তি ইমানের চেতনায় কিছু ইমান পালন করছে তার কিছু কর্ম হতে পারে শিল্প হতে পারে কুফুর অথবা হতে পারে ব্যাখ্যা সাপেক্ষ অথবা মনে হচ্ছে কাজটা অন্যায় অনেক রকম হতে পারে একজন মুসলিম একটা কাজ করছেন অথবা কথা বলছেন কথাটা হয়তো ইসলাম বিরোধী কথাটা জেনে বুঝে কেউ বললে হয়তো কুফুরি বলে গণ্য হবে অথবা মহাপাপ হবে এমন একটা কাজ করছেন যে কাজটা ব্যর্জত কুফুরি তিনি মদ পান করে একজন বিচারের জন্য আসছে তার কাছে তিনি এক মাসের জেল দিলেন অথবা বিনা বিচারে ছেড়ে দিলেন আল্লাহ কোরআন রসল আসল হাদির শরীফে মদ পানের নির্ধারিত শাস্তি দিয়েছেন তিনি সেই শাস্তি বাস্তবায়ন না করে কোরআন না মেনে তিনি নিজের মন গড়া বা অন্যের মন গড়া বিধান অনুযায়ী ফয়সলা দিয়ে এটা করান কে অমান্য করা এটা ব্যজ্য তো কুফুর কিন্তু তিনি ইমানের দাবিদার আমরা তার কাজের একটা ব্যাখ্যা করব তিনি কুফরি করে করতে পারেন অথবা না জেনে করতে পারেন অথবা মানুষের ভয়ে তিনি আল্লাহরকমটা মানেননি অথবা অন্য কোনো কারণ থাকতে পারে আমরা ধরে নেব যেহেতু তিনি ইমানের দাবিদার তিনি কোনো সরিয়াসম্মত ওজোরের কারণেই এটা করেছে। আমরা তাকে কাফির বলবো না কিন্তু কাজটা কুফরি এই রকম কাজ মানুষকে কাফের করবে এটা বলাই কোনো সমস্যা নেই কিন্তু কখনোই আমরা বলবো না যে ওই লোকটা যেহেতু ইসলামের আইনের বাইরে বিধান দিয়েছে আল্লাহর বিধানের বাইরে ফয়সলা করে সে কাফের হয়ে গেছে এই কথা আমরা কখনোই বলবো না তাহলে তো এই ব্যক্তি আল্লাহর কাছে মাপ পেতেন না সময় তর্শক আল্লাহ কোরআন কেরিমে বলেছেন অমাল্লা মেহকুমেসাল কাফের যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সলা না করবে সে কাফের আবার আল্লাহ কোরআনকারিমে রসল আল্লাহ অগণিত হাদিসে বলেছেন যে ব্যক্তি ইসলাম অনুযায়ী ফয়সলা করছে না ইসলামের বিধান মানছে না সেও মুসলমান বলে গণ্য হচ্ছে আল্লাহ বিধান দিয়েছেন আপনার পরিবারকে পর্দার ভিতরে রাখার আপনি মানেন না তাই কি আপনি কাফের হয়ে যাবেন হতে পারবেন কখন যখন আপনি আল্লাহর বিধানকে অপালনযোগ্য মনে করবেন অচল মনে করবেন আর যদি আপনি পালনযোগ্য দরকার অবহেলা করে না করেন কঠিন গুণাগার হবেন মানুষ কী মনে করবে বলে কঠিন গুণাগার হবেন কাজেই যে ব্যক্তি আল্লাহর বিধান লঙ্ঘন করছেন অথবা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলছেন তার কাজ কুফুরি হতে পারে ব্যাখ্যা সাপেক্ষ হতে পারে কিন্তু ওই ব্যক্তিকে কাফের বলার কোন সুযোগ ইসলাম আমাদের দিচ্ছে না বরং তার কথাটার আমি ধরে নেব যে সে না বুঝে বলেছে অথবা সে জানে না বিষয়টা এটা আমার দায়িত্ব যতক্ষণ না সে স্পষ্ট বলবে যে না আমি এটা মানি না আমি বিশ্বাস করি ইসলামের এটা ভালো আর এই জিনিসগুলো ভুল এটা এখন পরিবর্তন সাপেক্ষ তার মুখ থেকে নিজে ইচ্ছায় যতক্ষণ না স্পষ্ট কুফুরি বলবে ততক্ষণ আমরা তাকে কাফের বলতে পারি সময়তে দর্শক আমাদের সমস্যা হল আমরা মানুষের ইমানের দাবিকে গ্রহণ না করে কাফের বানাতে ব্যস্ত হয়েছি দর্শক এ বিষয়ে আরও কিছু কথা রয়েছে পরবর্তী পর্বে আল্লাহ তৌফিক দিলে আলোচনা করবো ও সাল্লাহ মোহাম্মদিনবী লী ও আল্লাহ আলি ওয়া আসহাবি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহ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 প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানু কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে सकाल डक आरिकार्ताम इ जार अर्थ शि शांति बोम अनेक आगे पड़े गोहम्मद सल्लाम जन्मग्रहण करें